বসমি রাত রস আজমাইন আমরা আজকে হাদিসের দর্শের বিষয়বস্তু হচ্ছে নফুল সাল সম্পর্কে লেখক বলছেন শব্দটি কি আরবি বাবু সলাতে নাফিলে কোথাও পাবেন না হাদিসের কিতাব আছে কি পাবেন বাবু সলাতে কোরআনে কেরিমে তাতও শব্দটি খুব বেশি ব্যবহার হচ্ছে অমান তা আনুগত্য করা যে ধাতু থেকে আমার নাম কি বুঝলেন এই এজন্য মতি মানে হচ্ছে আনুগত্যকারী আল্লাহ যেন আনুগত্য করা তফিক দান করেন তো মানে হচ্ছে আনুগত্য হ্যাঁ मान तरह शब्दार अर्थ मान और मानव अल्लाह अति अति रसुलब्दी थे ताउ ता मेक क्ज क्ज कराता करा। नफल एबाद बंदी फरज छाड़ा अतिरिक्त एबाद बंदी नेक भल क्या गैरबा एम नेक जाब छा नेकताउ मिनसल से नाम এলিম শিখে নিয়েছে এটা ফরজ আদায় হয়ে গেছে এবার অতিরিক্ত জ্ঞান অর্জন করছেন যাতে করে আমি আরো নিজেকে সুসজ্জিত করতে পারি কোরআন হাদিসের এলম দিয়ে এবং অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি এ উদ্দেশ্য আপনি गुरु रही नफल एबाद बंदी दिए फरज घाटती क्या दिन पूरा फरजे जदि घाटती थे अभावरा नामती তাহলে নফল নামাজ ফরো নামাজ পড়েনি হয়তো বা নফল এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের আমাদের দেশি অর্থ আবার নফলে আলাদা দেশি অর্থ নফলের হচ্ছে ফরজের পরে সন্নাথ আবার সন্নাতে গায়ের মোয়াক্কাদা আর বেতরটা আবার जोहर नामज नामजारीस ना कुरान हदीस भाग आरज और नफुलरज और फरजर अतिरिक्त आगे ताताउआ ता मानुष के एक बुझावारेद मतला जान कबुलर उल्लाह फरज आल्लादेश फरज किस फरज आम नफिल किस नफल आ ফরাইজগুলি কেমন যেগুলি ইসলামের ফরোজ ফরোজ নামাজ ফরোজ রোজা ফরজ জাকাতি ফরোজ হেজা পর্দা ইত্যাদি যেগুলি ফরজ বলছে ফরজটা হচ্ছে রাসুল মাল এটা হচ্ছে আসল পুঁজি ব্যবসায়ীর ব্যবসায়ী যে ব্যবসা করছে সেটা হচ্ছে ব্যবসা হচ্ছে আমি আপনি আল্লাহর সাথে ব্যবসা করছি হ্যাঁ কি ব্যবসা করছি যে নে কামলের মাধ্যমে জান্নাতকে কে ক্রয় করবো আল্লাহ আমি আল্লাহের সাথে তো খরিদ্ি হয়েছে হ্যাঁ কেনা বেচা হয়েছে আল্লাহাক কোরআনে কেন বলেছেন সুতরাং এটা বানানোর কথা বলছি না যে আল্লাহর সাথে আমরা ব্যবসা করছি কেউ বলবেন না যেটা নতুন কথা কোরআনে আছে তো মানুষ আল্লাহর সাথে ব্যবসা করছে माम पालन करी हम आसल पुजी रक्षा कर माइनस होते दिये ना नफलगुली हम अतरिक्त लाभ लभ्यंश नफलगली लभभ आसल पुजी जो थे तो अपना व्यवसाय मोटामुटी ठीक आँजी कमार एक लाख लागिए एक लाख ही आ আর উচ্চ মর্যাদা দান করবেন তো এই ক্ষেত্রে অনেক কথায় ওলামারা বলেছেন এমাম আবু হানিফার মালিক রহমতুল্লাহ আলহেমা তাদের একটি উক্তি বলি এমাম আবু হানিফার মালিক বলছেন আফজাল সবচাইতে উত্তম নফল আমরা আমাদের দেশের মানুষকে নফল বললেই ব্রেন চলে যাই কোথায় সব নামাজেও নফল আছে নফল বললাম তাই না এলএম শেখা তো ফরজ আর নফল দুই ভাগে বিভক্ত ওই নামাজ নামাজও দুই ভাগ ফরজ আর নফল হ্যাঁ দান খেরাত দুই রকম জাকাত আর আসাদ গাজে নফল আর তারপরে রোজাও ফরজ আর নফল হজ ও ফরজ নফল इत्ते दी इत्ते दी। तो नफल नफल इमाम अर्जन कुरानदी शिख शे चु बस गल रुजी रोजगार पेटे ने गें गे गे गे शुदून এলেমের চর্চা করলেন না পৌঁছালেন না তাহলে আপনি নফুল কাজে অংশ নিয়ে আপনি অনেক ক্ষেত্রে ফরোজ আপনার ছাড়ার এলাকায় কেউ নেই গ্রামে কেউ নেই তাহলে রহমতুল্লাহ আলী বলছেন যে ইত্তাফাকাল সালাফিস একমত আল ইস্তেকআ আফিন কেউ যদি এলেম চর্চা করে আর এলে বাড়ায় ইসলামেরোজা রাখার চাইতে নফল তসবির চাইতে নফল জিকির আজকার চাইতে কেন বলছে ফাহা নুরুল কালবে এলেম হচ্ছে হৃদয়ের নূর আলো অমায় ফদিন আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দিয়ে থাকেন তাহলে দিনের জ্ঞান আপনার যদি হাসিল হয় এটা আল্লাহ পাকের মঙ্গলের ইচ্ছা আপনার সাথে বলা হয়নি যে তাকে নফল পড়া নফল নামাজ পড়ার তৌফিক দেন যাকে আল্লাহ ভালোবাসেন কথা বলেননি না আল্লাহ বলছেন তাকে এলিম শিখার তৌফিক দেন আর বলছেন তারপর আফদুল আমল আর সবচেয়ে উত্তম আমল হচ্ছে এলিম চর্চা করা এলিম শিখা এবং শেখানো আকরা বহিল আল্লাহ আর আল্লাহর নৈকট্যের উপায় আর এলিম বলতে যখনই কোরআন এবং হাদিসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে অলমাই কেরমনা এলেম বলেছেন মানে দুনিয়ার সায়েন্স টেকনোলজিরনি কখনো শরীয়তের এলেম ওহির এলেম কোরআন এবং হাদিসের এলেমকে বুঝিয়েছেন যদিও প্রয়োজনে মুসলিম জাতিকে দাঁড় করার জন্য শক্তিশালী করার জন্য দুনিয়ার এলেম শিখতে হবে কিন্তু তার ফজিলত ওইটা নয় যেই ফজিলত ওয়হির এলেমের রয়েছে আফজালুল সবচেয়ে আপনি কিন্তু সবচেয়ে সবচেয়ে মানে জ্ঞান অর্জন করা কি বিশ্বাস করিল আফিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা তকদীর সম্পর্কে জ্ঞান অর্জন করা যেগুলো আকিদারি বিষয় মৌলিক বিষয় ইসলামের বিষয় আর তারপরে হচ্ছে তফসিরের এলম দুই নম্বরে আর সত্যিকার মহিদ মুসলিম হবেন আকিদার এলেন এক নম্বরে দুই নম্বরে তফসির সোমাল হাদিস তিন নম্বরে হাদিসের দর হাদিসের শিক্ষা তারপরে ফেকার শিক্ষা তারপরে ফেকার কায়দা কানুলি ফেকার শিক্ষা আর তার পরে তখন দুনিয়ার সায়েন্স টেকনোলজি মেডিকেল যাই হোক এলমে কিছু বলেছেন তার কিছু কথা শুনিলাম বা নফল এলম সম্পর্কে নফল সলাৎ নফল সলাৎ সম্পর্কে এখানে অনেকগুলি হাদিস এসছে আর খুব সুন্দর ভাবে পেশ করা হয়েছে যদি আলোচনা পুরো হয় তাহলে জানবে যে নফল সম্পর্কে নফল নামাজ সন্নার মোটামুটি সুন্দর নবী করিম আমাকে একবার বললেন সাল আমার কাছে চাও সাল মানে কিছু চাও ফাকুল তখন আমি বললাম আস আলুকা মোরাফা কাতাকা আমি আপনার কাছে জান্নাতের সঙ্গী হতে চাই আপনার কাছে চাই যে আমি যেন আপনার জান্নাতের সঙ্গী হতে পারি তখন বললেন আর আর কিছু আছে। কিছু এছাড়াও মানে দুনিয়ার কিছু চাও টাকা পয়সা আরো কিছু লাগবে এটা একটা লাগবে একটা সবার লাগবে কিছু বলো ফাঁকুল তো সেই যুবক যুবক ছেলে ছিল অল্প বয়সের ছেলে সে বলল হো আজ আকা ওইটাই চাই ব্যাস আর কিছু চাই না নফল নামাজ পড়ে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যেখানে সেজদা বলা হয়েছে শেষদায় তেলা শেষদায় শুকুর ছাড়া हन शेषदा नहींषदाय तेलावत गत सप्ताह आलोचना शेष दुकुर नामजद तेलावत शेषदा नाम नाम तेलावत कर लें शेषदार तक तेलावत शेषदा करल और बहरे होते शुकुर शेषदा नाम হঠাৎ করে একটা খুশির কথা মনে আসলো আর নামাজের মধ্যে বেশি বেশি শেষ করে মানে বেশি বেশি নফল নামাজ আদায় করে আমাকে সাহায্য করো যাতে করে তোমাকে আমি সঙ্গে নিতে পারি তোমাকে সঙ্গে নেওয়া আমার हाँ प्रभाव दी हमारे क्षमता दीते तुम्हें साथ तुम्हारे किण ही आसी बसि तुम नाम पढ़िया बसि बस नफल नामज पढ़िया छो से भाई जरा विदात ज्ञाना पड़ुआ करना माझे माझे बसते थे मस्जिद एक खट करा दिल दूठे चले गल देखे नहींदात ये जाए ना विदात एक मार्त কথা মনে হয়েছে যে খবরটা তো এসেছিল জন্য দা করলাম চলবে না খেয়াল খুশি কোরআন হাদিস বুঝলে হবে না কোরআন হাদিস কে আমরা যেভাবে বুঝে আমল করেছেন ওইভাবে আমল করতে হবে সাহাবাই আমরা নামাজের বাইরে তেলাওতের শেষ আর শুকুরের শেষ ছাড়া আর কোন কোনদা করেনি সুতরাং আল্লাহ নয় করত লাভের জন্য একটা উঠে চলে যাবেন এটা চলবেন এটা বিদাত এটা বিদাত যদি ভালো কাজ নেকির কাজ হইতো নেতো লাসী হইতেন তারা আমাদের চাইতে বেশি আহ আগে তারা এই ভালো কাজগুলি করতেন ঘটনা এই ছিল যে এই সাহাবি রবি নবী করিব সাল্লা সাল্লামের কাছে রাত্রে থেকে যেতেন পাশাপাশি থাকতেন আর নবী সাল খেদমত করতেন উজুর পানি এনে দিতেন আর খেদমত ছেলেটা যুবক মানুষ দিন থেকে খেদমত কিছু দিই তাহলে আমাদের এরকম উচিত কেউ যদি এইরকম হয় হিতাকাঙ্ক্ষী আপনার সহযোগিতা করছে তাহলে কিছু দেওয়ার চেষ্টা করবেন তাকে নবিসাম কিছু বিনিময় দিতে চাইলেন জিজ্ঞাসা করলেন অন্য সাল নিয়ে আমার কাছে কিছু চাও नबीम उद्देश्य मात्रक हाँ बारो चोदर ऐसे नबी ए करीम सलाम्बे तुम्हें क्षमता नहीं তোমার কিছু আমল করতে হবে সেটা হচ্ছে রসুল্লাহ যদি এটা না করতে পারেন তাহলে প্রীর বলি কোন ক্ষেতের মুলি হ্যাঁ কোন ক্ষেতের মূলা হ্যাঁ আমাদের বাবা আপনাদের আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবেন না আপনাদেরকে বাবা সবকে নিয়ে যাবেন এসব বক্তব্য ভক্তরা যে বাম হাত থাকে না পীর সাহেব এরপরে এই বয়েন্টটা রাখে যে আপনার আল্লাহর দান খায়াত করেন আমাদের ইউরোপের ভাইরা বলে লন্ডনে যখন এই পীর গুলো যায় কারণ সবার মুড়ি যাচ্ছে ওইখানে হ্যাঁ লন্ডনে মুড়িগুলো যায় যাওয়ার পরে তাদের ভক্ত যে খাস ভক্ত দাঁড়িয়ে যায় খাস খালিখা আর জানার পর বলে যে আপনার আল্লাহর হস্তে দান খায় দান আল্লাহর রস্তে আর পেটে যাচ্ছে পীরের হ্যাঁ আর আল্লাহর দান করেন এই আল্লাহর আপনাদেরকে ছেড়ে দিয়ে যতক্ষণ জাননাতে হ্যাঁ আল্লাহ জমিদারি দিয়ে রেখেছে নফল নামাজ নফল নামাজের ভাগগুলি গুলি ব্রেন খুলবে একটু নেই আর ফরজ প্রথম কি বললাম এমন নফল যেগুলি বিনা কারণে নফল সময় নেই যেকোনো সময় পড়তে পারেন আর ফরজ নাই অজীব নাই এরকম নফল যেমন আপনার মন হলো যে ফিরিয়ে বসে আছি দু কারণ রাখার নামাজ নামাজ যা সময়ের সাথে সম্পর্কিত সময়ের সাথে জড়িত বা সম্পৃক্ত যেমন বেতরের নামাজ ওর একটা নির্দিষ্ট সময় আছে ফজর আজান হয়ে গেলে পড়া চলবে না संश्लिष्ट और साथा गैप दिए चलबा फरज नाम जड़ित फरज नाम आगे পরে নবী করিম সাল্লা পড়েছেন বা পড়তে বলেছেন যেমন পাঁচ অক্ট নামাজের সন্ন্যতের রাতে বা গুলি আগে পরের নামাজ ফজরের আগের নামাজ পরে নামাজ এসার পরে ফরজ নামাজের পরে নামাজ এই নামাজগুলি এই নামাজগুলি এইরকম নয় যে আপনি খেয়াল খুশি আপনি নামাজ ফরোজ পড়ে নিলেন আর দু চার ঘন্টা পরে আপনি আহ সন্নত পড়ছেন সন্ন্যতের রাতে পড়ছেন না কোনো কারণবশত বিলম্ব হলে পড়েন সেটা আলাদা কথা কিন্তু বিনা কারণে আপনি বিলম্ব করবেন তারপরে সুন্নতটা আসর হইতে যাচ্ছে আসরে পড়িনি হ্যাঁ মাগরে সুন্নতটা এসা এসা হয়ে গেল নামাজটা পড়ার পরে মাগরে সুন্নতটা পড়িনি না চলবে না ওর টাইম শেষ হয়ে গেছে ফরজের সাথে ফরজের সাথে সংশ্লিষ্ট ফরজের সাথে জড়িত ফরজের সাথে লাগিয়ে পড়তে হবে চার নম্বর নফল হচ্ছে কারণগত নফল এমন নফল যেগুলি কারণের সাথে সম্পৃক্ত ওর কারণ আছে যেমন তাহিয়াত মসজিদ মসজিদ এসেছেন বসবেন যার কারণে নামাজ পড়তে হবে কারণ এইরকম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলি হচ্ছে হ্যাঁ কারণগত নামাজ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে এই জন্য হ্যাঁ দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি হয় না সেই জন্য নামাজ পড়ে ইসতে নামাজ এগুলো হচ্ছে কারণগত নামাজ হ্যাঁ আর সাথে সম্পৃক্ত নামাজের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এই লম্বা টাইম আপনাকে দেওয়া আছে এর মধ্যে যে কোনো সময় তাহজুদ পড়তো যদিও শেষ অংশ পড়লে বেশি ভালো এখন এই সন্নত সম্পর্কে দেখেন হাদিস وان ابن عمر رضي الله تعالى عنهما قال حفظت من النبي صلى الله عليه وسلم عشر ركعتين ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتين قبل الصبح متفق عليه وفي روايه اللهم ركعتين بعد الجمعه في بيته ولي مسلم اذا طلع الفجر لا يصلي الا ركعتين خفيفتين عبد الله بن عمر رضي الله تعالى عنهما বলছেন তিনি বলেছেন রাকাত কাবলার জোহর দশ রাকাত কিভাবে প্রতিদিন দশ নামাজ। ফরজ ছাড়া সতেরো রাকাত ফরজ আর তারপরে দশ রাখাত তিনি বলেছেন দুই রাকাত কখন কাবিলা জহর এ পূর্বে দুই রাকাত নবী আসালাম পড়েছেন ফি বাইতে কিন্তু তার বাড়িতে পড়তেন এটা ওরাকাতনে বাদাল এসা এসা পরে দুই রাকাত পড়তেন ফি বাইতে নিজ বাড়িতে ওর আকাত কাবলা সুভে আর ফজরের নামাজ ভোরের নামাজের পূর্বে দুই রাকাত পড়তেন মোট দশ রাকাত হল মোত্তাটি জুমার নামাজ শেষ হওয়ার পরে ফিবাইতি বাড়িতে এসে তাহলে এই হাদিস স্পষ্ট জুমার ক্ষেত্রেও যে জুমার দিন কেউ যদি বাড়িতে পড়ে তাহলে দুই রাকাত পড়াই সোনাতল্লাহ সাল্লি সাল্লামের মসজিদের ক্ষেত্রে একটা হাদিস রয়েছে কত পড়বে চার রা কাত পড়বে তো যারা মসজিদে পড়েন চার পড়বে না আর যদি বাড়িতে পড়া সম্ভব হয় এর দ্বারা বোঝা যায় যে বাড়ির দুই রা কাত মসজিদের চারের চাইতে বেটার ভালো এই জন্য মসজিদ বাড়িতে এসে বিশ্বাসনে দুই রে কাত পড়েছেন এই না যে নবী করিমেনাকাতে নামাজ পথ এর বেশি পড়তেন না তো নবী করিম সাল্লাম দুই রাখা সন্ন্যত পড়তেন ফজরের আর তাও খুব হালকা পড়তেন প্রথম প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরাই কা ফেরুন আর ঘাতই পড়বেন আর যদি বাড়িতে পড়ে নেন বা সাথে আপনি সোননাথটা হয়তো পড়ে নিয়েছেন আর তারপরে মসজিদে গেলেন এখন এই কামত হয়নি এখন তাহেতুল মসজিদের নিয়েতে অতিরিক্ত দুই রাঘাত পড়তে পারেন নিয়ত আলাদা আলাদা হয়ে গেল আর দুটো সমন্বয় থেকে বর্ণিত তিনি বলছেন বলছেন যে নবী করিম সাল্লা নফল নামাজ দেখেন এখানে শব্দটি উল্লেখিত হয়েছে তাহলে নফল শব্দ আরবি শব্দ আর নফল ব্যবহার করেছেন আর কোন নামাজের ক্ষেত্রে নফল ব্যবহার করেছেন ওইটাও দেখেন যারা বলে যে এই সুন্নত নামাজের আগে পরে যে সন্ন্যদ আছে এগুলি নফল বললে ওরা হাসবে নি তাদের মূর্খতার কারণে হাসবে আদিশে আছে কি আছে যে নফল কোন নামাজকে ফজরের দুই নফল রাখা সন্নদকে না বলছেন বলছেন নবী করিম সাল্লা সাল্লাম নফল নামাজের কোন নামাজের উপর অত বেশি গুরুত্ব দিতেন না যত গুরুত্ব দিতেন তিনি ফজরের দুই রকা সন্ন্যাতের উপর নফরের উপর তাহলে ফজরের দুই রাকা সন্ন্যাত মা এসরিয়ালি বললেন মিনান মিনান্নাফেল নফল বললেন তো নফল মানে ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি নফল নফল মানে অতিরিক্ত জায়েদ নফরের শাব্দিক অর্থ জায়েদ তিনি বল সেই বুখারির হাদিস নবী করিম সাল্ল আলী সাল্লাম সম্পর্কে মায়শা বলছেন যে নবীম কি করতেন না ছাড়তেন না চার নামাজ। ফজর তো ফজরের নামাজের পূর্বে দুই রাখাতামাজ ছাড়তেন না আর জহরের আগে চার রাখাত নামাজ ছাড়তেন না তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে জহরের আগে চার রাকাত আগের হাদিস बुखारी मुस्लिम आता बुखारिता है दुनिया चाहते दुनिया जायम रही समस्त किस चाह उत्तम दुनिया समस्त नेतृत्व समस्त धन भाण्डर और समस्त खनिज सम्पद जा सबकि उत्तम हमेशा फजर दईरकार सोन्नाथ सूतरा नाथ सम्पर्के अवेला कर गाफिलती करना जबी उठी उड़सिदे दीदी गुरु नामज पड़ा के पढ़लें मजहबी लागाम जेहे लागान आ नाम पढ़ा जाबा अथच अबूदावदर हादिसा सहबी पढ़े नबीलम अनुमति दिए तक पढ़लें ना चल रही सूर्य उठारे पढ़ले तो चलतना ज ती पड़ती है सूर्य उठारे भूले ग যেহেতু মজাহ বলছে যে আর নামাজ পড়বেন না সেই জন্য করলেন আর যার ফলে তখন পড়লেন না মনে ছিল জিনিস আপনার হাত ছাড়া হয়ে গেল চিন্তা করতে পেরেছেন আপনি সুতরাং এমন ভাবে মসজিদে যাবেন বা উঠবেন যাতে করে দুই রাখার নামাজটা পড়ার পর একামত হয় দুই রাখার নামাজ দিয়ে পড়েন অথবা মসজিদে গিয়ে পড়েন ওয়ানুম মে হাবিবাহ রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন قالت سمعت الرسول النب... الله صلى الله عليه وسلم يقول من صلى اثنتا عشر ركعه في يوم وليله بني الله بهن بيتا في الجنه رواه مسلم وفي روايتين تاتوان উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিন নবী الله عليه যে আলী পরে আল্লাহ হয়েছিলেন বলছেন তিনি যে আমি বলতে শুনেছি মানসাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়বে ইসনাতে আশার রাকাত আর বারো দিন রাতি ২৪ ঘন্টায় বনে আল্লাহ ফিল বেতুন তার জন্য এই বারো রাকাতের বিনিময়ে জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করা হবে সলিমে আর একটি রয়েতে রয়েছে মানসাল্লাহ ইসনাতে আশারাত নামাজটা নফল হিসাবে পড়বে এটা অতিরিক্ত অতিরিক্ত যারা পড়বে অলি ত্রিমেজি আর ত্রিমেজি এই এইরকমই বলা হয়েছে ও তাতে একটু বাড়তি আছে মানে তফসিল বারো রকাত নামাজের ভাগ করে কখন কোন নামাজ কত রাখাত পড়তে হবে আর বান কাবলা জোহর বারোর মধ্যে চার রাখাত হয়েছে জোহরের আগে আর ফজর নামাজের পূর্বে দুই রাকাত কত টাকা হইল বারো রকাত হইল ওয়ালিল খামসাতে আনহা এরপরে আর একটা হাদিস দেখেন অতিরিক্ত আর পাঁচজন এমাম এমাম আহমদ এই পাঁচজন ইমাম হাফিজ যখন তার এই বনগুল মারামে পাঁচজন ইমাম বলবেন যেই ব্যক্তি হেফাজত করবে চার রাখত নামাজের জোহরের পরে আর একটু বেড়ে গেল কি বললো এতক্ষণ পর্যন্ত জোহরের পরে কয় রাখাত পড়লেন দুই রাখাত এ হাদিসে কি আছে জহরের পরে চার রাখাত আগে ও চার রাখাত তাহলে বারোর জায়গায় কত হয়ে গেল চোদ্দ হয়ে গেল যেই ব্যক্তি চার রাগরের আগে পড়বে জোহরের পরে প্রথম হাদিস যেটা সেটা তো মুসলিমের রয়েছে আর এই পাঁচজন এমামের সংকুলিত যেই হাদিসটা যাতে রয়েছে যে জোহরের আগে চার পরে চার এই হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে तब हदीस चाह सम्पर्यम दस पड़े ना चौदह पढ़व हाँ हाँ बारो पड़े दस जो क्यों पड़े गुनागर हुँ? যেই সাহাবি যতটা জেনেছেন বর্ণনা করেছেন মা আয়সারজি আল্লাহা মা আয়সারজি আল্লাহ তালা বর্ণনা করেছেন বারোর হাদিস হ্যাঁ মানে জোহরের জোহরের আগে চার হ্যাঁ আর এই হাদিস শুনেছেন বারোর হাদিস জোহরের আগে চার তিনি ওইভাবে বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ নবী করিমসালাহ ইসলামের কে সালা। এবং পড়ার কথা বলেছেন তিনি তার নলেজ মোতাবেক বর্ণনা করেছেন তাহলে সবগুলি আপন জায়গায় ঠিক আছে এই জন্য কেউ যদি দশ রাকাত আদায় করে নেয় তাহলে কোনো আপত্তি নেই তার জন্য যথেষ্ট এটা সে আদায় করল আর যদি কেউ বারো পড়ে কখনো বারো পড়েন আপনি করেন কখনো আপনি কখনো বারো পড়েন কখনো পড়েন চোদ্দ হয়ে যায় কখনো চোদ্দ পড়েন এই ছিল এই মর্মে হাদিস এই রাতে বাড়িতে পড়া উত্তম বলছেন আল্লাহ আন্তা ও সুমা আর জুমার এই নামাজ গুলি বিশেষ করে বাড়িতে পড়া উত্তম কারণে আলাহ তালানা বল নিসলিম হাদিস রয়েছে আর বান জোহর আগে চারাগত ফিলবাইতে বাড়িতে জোহরের চারাগত বাড়িতে সময় তারপরে বের হতেন্লিবিন আর লোকদের বাড়িতে পড়েছেন এটাও বেশি উত্তম ফেফি এ হাদিস প্রমাণ করে আন্না সন্ন্যতার মসজিদ মসজিদের তুলনায় বাড়িতে সুন্নত গুলি পড়লে বেশি উত্তম হবে বেশি নেকি হবে কারণ বাড়িতে নামাজ পড়লে মানুষ থেকে নফল কি লুকিয়ে আল্লাহর জন্য করলেন তাতে আর ফরজ নামাজ হবে না ফরজ নামাজের ক্ষেত্রে এই দাঁড় করলে হবে না যে মানুষকে দেখাবো কেন নামাজ পড়বে ঘরে নামাজ পড়ে নেব মহিলার সাথে বিবির সাথে হ্যাঁ চলবে কারণ নামাজ যেহেতু ফরোজ যদি না পড়তে মসজিদে যান তো মহাল্লার লোকেরা আশেপাশের লোকেরা প্রতিবেশী বলবে যে বেনামাজ আপনি ওই দিকে ওই গুমরা গুমরা যুক্তি দিয়ে বলছেন আমি বাড়িতে লুকিয়ে নামাজ পড়ছি আর ওই দিকে গ্রামবাসী বলছে যে কিছু এই আছে। না যাইজ নাই বিদাত পন্থীর পিছনে নামাজ হবে কোনো সন্দেহ নেই কাবিরা চোরের পিছনে নামাজ হবে মদ খাওয়া লোক মদ খায় কিন্তু এখন হুঁশ দিশে আছে সৎ অসৎ সমস্ত মুসলিমের পিছনে নামাজ হবে একমাত্র বড় শিরকারের পিছনে নামাজ হবে আপনি যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে ওই এমামকে না জানবেন যে বড় শির করে একে জানি দেখেছি অথবা বিশ্বস্ত সূত্রে উদ্ধার করতে পারে জাহাজ রক্ষা করতে পারে ডুবা থেকে এরকম কথা যদি শুনে থাকেন তাহলে বড় শির তাহলে তার পিছনে আজ পড়িয়েন না আর নামাই পড়ে হ্যাঁ আর সম্মৃত মোনাজাত করে আর ইত্যাদি এইসব বিদাত করে মিলাদ পড়ে সেই জন্য আমি মসজিদে নামাজ পড়ব না এটা মোটেই আপনার জন্য জায়জ নয় শান সুযোগ নেবে যে তুই হেদায়ত হয়েছিলি তোকে আর এক ফেলব। এক গর্ত থেকে বেদাতের গর্ত থেকে ওইটি ইস এখন তোকে খারেজিদের গর্তে ফেলব চরমপন্থীদের গর্তে নিয়ে যা ছাড় দেব সাবধান নফল নামাজ নফল নামাজের মধ্যে এক রকমের নামাজ হচ্ছে বেতুর হ্যাঁ আর ফজরের সন্ন্যাত কখনো ছাড়েনি সেই জন্য আপনি বাড়িতে থাকেন আর সফরে থাকেন আমরা সফরে যাচ্ছেন রাস্তায় কম পক্ষে এক রাগাত বেতর পড়ে নেবেন হ্যাঁ ফজর সন্নত পড় সন্নত ছাড়বেন না নবী ঠিক আছে আর বাকি যে সুন্নত হয়েছে জোহরের আগে পরে মাগরে এই এই সুন্নত রাতে বা এই সুন্নত রাতে বাড়েন আপনি সফরে পড়বেন না এটা হচ্ছে সুন্নত আপনি সফরে সুন্নাতে রাতে তাহলে সফরে পড়বেন না বাড়িতে পড়বেন তাহলে বেতর হয়ে গেল আর ফজরের সন্ন্যত হয়ে গেল। এক হুকুম তার मस्जिद मस्जिद जमाज शुरू हैुल मस्जिद नाम सफरे पढ़व ना पढ़वेंद पढ़ाई अभ्यस्त मक्का मदी ने ग আরে সফরে আছি সফরে তুই এমনি ফরোজ আল্লাহ ডিসকাউন্ট করেছেন তাহলে আমি কেন তাহাজ পড়বো এই যুক্তি চলবে ভুল এই যুক্তি ভুল জি তাহলে এই তাহাজুদের সুন্নাথ বা নফল বলেন আপনি তাহাজুদের নামাজ সলাতদ্দোহা আপনি মোবারক জায়গায় আছেন অথবা সফরে যে কোনো জায়গায় সফরে আছেন যেকোনো সফরে দুনিয়ার সফরে থাকতে পারেন হোটেলে আছেন ফিরি আছেন আপনি সলাত উদ্দোহা পড়বেন আপনি তাহাজুদের নামাজ পড়বেন কোন অসুবিধা নেই কনো অসুবিধা নেই शुदू जई नाम सफरे और संश्लिट ना बोर भाषा जहरे चार फरजे दिल्ली असर चार फरजे दिलें चार आल्ला फरजे कम हल्का तो फरजे संश्लिष्ट नाम सोन्नाथर आगे सोन्नाथ থেকে প্রমাণিত নয় সফরে জহরের সন্ন্যত পড়া মাগরে সুন্নত পড়া এসার সন্ন্যদ পড়া নবীস আসসালাম থেকে প্রমাণিত নয় এমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলছেন ইন্নাম হাদিয় নবী সালাম জাদুল মাদে বলেছেন আর নবী সাল্লাম থেকে এমন কোন হাদি সংরক্ষিত নেই বর্ণিত নেই যে তিনি সুনে ফরোজ নামাজের আগের সন্ন্যত পড়েছেন আর পরে সন্ন্যত পড়েছেন তবে বেতরের নামাজ শুধু পড়তেন বেতরের নামাজ আর ফজরের নামাজ। সন্ন্যাত নামাজ নামাজগুলি ওয়াজেব না সোন সোন ওই রকমই বেতর অজেব না সোন সোনাজ যারা ওয়াজেব বলেছে তারা ভুল করেছে তিন এমাম এমাম শাহি মালিক আহমদ তারা বলেছেন যে আর সমস্ত সম্পর্কে কি বলেন সফরে যদি নফল নামাজ পড়তে চাই ফাঁকাল আরজু আল্লাহ আল্লাহ এখন বিত্তাত কেউ যদি সফরে থাকে আর মনে করে যে আমি ফিরে আছি অতিরিক্ত মক্কায় আমি দু চার দশ বিশ নামাজ পড়বো কোন অসুবিধা নেই আমি আশা করি যে কোনো আপত্তি নেই পড়লে অসুবিধা নেই বা তাই মসজিদ মসজিদে গেলেন এখনো জামাত দাঁড়া হয়নি সুতরাং মসজিদের সালামি তাই মসজিদ হিসাবে আপনি পড়তে পারেন একটা হাদিস আছে সেই হাদিসটা সম্পর্কে हादी सही सही नाई हादी सामने चले तो भाष्यकार हादीस पर नाम आगे कुनु नहीं बा जहर आज आगे परक्त नाम चार अक् सोन्नाथ राते सोनाते रात कन्ना बाई एक रात जब हे मत को चिंता कर लिखे हदीसर व्याख्य फजर आगे दूर सोनाथ जहर आगे पर মাঘরেবের পরে শুধু আর এসার পরে শুধু কেন মাঘরে আগে কেন শুননাতেমত সম্পর্কে একটা কথা বলেছেন ভালো সুন্দর কথা সেটা হচ্ছে যে এসার নামাজ শেষ করার পর থেকে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ এই যে মানুষের এবাদত বন্দীতে গ্যাপ হয়ে গেছে যার ফলে अल्लाह पकरबुलरज फे एक भलो प्रस्तुति नें प्रस्तुति स्वरूप आगे सन्नाथ पढ़े आगे सन्नाथ दे फरजा जो सुंदर भाव आदाय है लम्बा गाफिलतीक घंटार মানসিকভাবে ইমানি দিক থেকে আপনি প্রস্তুত হন আর তারপরে ফরজটা আদি করেন এইরকমই ফজর থেকে শুরু করে জোহরের মাঝখানে লম্বা গেপ কিন্তু ভোর চারটা পাঁচটা থেকে শুরু করে একেবারে বারোটা পর্যন্ত হ্যাঁ ইমানি প্রস্তুতি হয়ে গেছে মানসিক অবস্থা সুন্দর হয়ে গেছে এ মন লেগেছে এখন ফরজে ঢুকেন আপনি কিন্তু জহর আসর মাঝখানে বেশি গ্যাপ নেই জোহর আসর মাঝখানে আগে তেমন সন্ন্যত রাতে বা নেই হ্যাঁ এইরকমই আসল মাগরীবের মাঝখানে বেশি জ্ঞাপ এসে সেজন্য সুন্নত রাতে বাগরীবের আগে নেই পরে আছে আর এইরকমই আহ এসা মাঝখানে এই জন্য এসার আগে আর সন্নত রাতে বা নাই উল্লেখ করেছেন আব্দুল্লাবিন তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ রাসুল্লাহ বলছেন রাহিমাল্লাহ ইমরান আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করুক নিকটে জয়ীফ দুর্বল আল্লাহ আলমানির হাসান বলেছেন मान एके ग्रहण जग्न दिखे अल्लाह आलम जे कटा सूत्र रहे सब गुल सम्पर् बला हदीस जईीफ अल्लाई भाई এই নামাজটি সম্পর্কে নবী সালাম থেকে কোন হাদি সহি প্রমাণিত নাই ইবনুল কাইম রহমতুল আল্লাহ নবী করিম সালাম বড়ই তিনি প্রতিবাদ করতেন মানে জাল বলতেন ওয়া আর বলতেন ইন্দু হাদিসটা জাল তাহলে আসর আগে চার রাকাতের হাদিস যে সেটা সম্পর্কে ইবিনে তাই রহমতুল্লাহ তার ছাত্র ইবরুল কাইম তারা বলছেন রাহেমুল্লাহ তারা বলছেন যে জাল আর এক দল বলছেন দুর্বল জয়ীফ আর একদল কেউ কেউ হাসান বলেছেন আল্লাহ আলাম সুতরাং এর ওপর আস্থা করার কোনো প্রয়োজন নেই আর যদি কেউ পড়ে তো আমরা বিদা বলবো না কারণ আল্লাহই ভালো জানেন এই সম্পর্কে জি আজকে এখান থেকে শেষ করি এরপরে আর একটা বিষয় শুরু হবে আল্লাহর এবং তার মানুষ মারা গেলে মৃত ব্যক্তির নামাজ যেগুলি ছুটে গেছে এর জন্য কাফারা নির্ধারণ করা বিদাত দুনিয়ার চাইতে বেশি মূল্যবান যদি ফজরের দুই রাখা সন্ন্যাত হয় मस्जिदे इनकाम कि आदाय बस और सूतरा धारणा नाम घाटती पुरान टे তবে ইনাল হাসানাত ইউনাসী হয় যাদের গোনা হয়েছে বেশি বেশি নেকি পৌঁছাবার চেষ্টা করেন বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যবহাজ করে উমরা করে দান খায়রাত করে কিন্তু কাফারা ধরবেন এক অক্টো সমান যেখানে যেমন দিতে পারে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমি তিন ডিয়াল কারোর কাছ থেকে নিয়েছিলাম দেনা না বা থেকে গেছিল এখন ওই লোককে পাই না কথাটা তো ভালো জিজ্ঞাসা কিন্তু যে ভাই জিজ্ঞাসা করেন তার অবস্থাটা দেখলে একটু ভালো বুঝতাম না তিন রাকাত নিয়ে নিয়ে না তিন তিন কি কি বলছে কিন্তু নামাজ ছাড়ছেন পড়ছেন আল্লাহ নিয়েছেন ফজরে যাচ্ছেন কি যাচ্ছেন না এটার উদাহরণ ওইরকমই হইলো যেমন ইরাকের লোকেরা কুফার লোকেরা আবদুল্লাহ উমারের কাছে এসে হজের মৌসুমে জিজ্ঞাসা করেছে এহেরামের অবস্থায় মাছি মেরে দিয়েছি কি হবে আর মাছি মারার ফতুয়া তো আমি যেই ভাই জিজ্ঞাসা করেছেন তার নসিহতের জন্য আর অন্য ভাইদের নসিহতের জন্য যে বড় বড় রোগ গুলো সারিয়েছেন তো তারপর তিন রিয়ালের অথচ এর আগে হয়তো কত রিয়াল আরও খেয়ে দিয়েছেন আল্লাহ পাক জান বা কত টাকা দেশ কত কি করেছেন জুল অত্যাচার করেছেন আল্লাহ পাক জানে একখ চরিত্র ঠিক আছে কিনা আপনার লজ্জা ইস্তানের হেফাজত আছে কিনা ফিল্ম দেখা থেকে মুক্ত কিনা চোখ থেকে মুক্ত কিনা কান গোনা থেকে মুক্ত কিনা এগুলি চিন্তা করেন টাকাটা যদি অবহেলা না করে থাকেন আর সে যদি আপনার হাত ছাড়া হয়ে যায় তার ঠিকানা না জানেন তাহলে তার নামে দান করে দেবেন এম নেতার সাথে ঢাকা হবে এম নেতার সাথে যার যে নেতা আদর্শ ছিল তার সাথে উঠানো হবে এখানে মানে এই বলা হয়েছে যারা ভালো মানুষ যারা মোহাম্মদ রসুরামকে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নিয়েছে তার সাথে উঠানো হবে ইকুল্ল রাশি এমাম মানে চার মজাবের এমামও নয় আর এমাম মানে না যে যাকে অন্ধভাবে অনুসরণ করবে তার সাথে উঠানো হবে অসৎ লোকদেরকে গুমরা আর সত লোকেরা ভালো মানুষের আনুগত্য করেছে আর আমাদের আনুগত্য প্রত্যেক মানুষের শর্ত সাপেক্ষ হ্যাঁ একমাত্র রাসলাস আসলামে রাসুল্লাহ সব কথা নিতে হবে আর বাকি আমি আমার ওস্তাদকে মানি মানে ওস্তাদের কথা শর্ত সাপেক্ষ তার কথা কোরআন হাদিসের অনুকূল হইলে মানি নইলে মানি না এভাবে মানতে হবে অন্ধভাবে মানা কাউকে জাইজি নাই কাউকে মানা যায় একমাত্র রসুলাম ছাড়া তো রসুলের সাথে গুমরা আদর্শে বিশ্বাস ছিল তাদের সাথে উঠবে যারা যে তরিকতের উপর ছিল যে পীরের মুরি ছিল তার সাথে উঠবে দু মামে না জাদু দিয়ে জাদু দূর করা যায় শির্ঘ দিয়ে দূর করা পেশাব দিয়ে পেশাব ধুয়ে ফেলা পেশাব দিয়ে পায়খানা ধোয়া যায় কথা বুঝছেন করা এনকন তুমি তোমার জানো না জিজ্ঞেস করেন যে আমি আমার এলাকায় কোরআন হাদিসের আলেম যে তাবিজ করবে না যে শিরিক করবে না যে জাদু দিয়ে জাদু দূর করবে না এইরকম কাকে পাবো তখন বলে দেওয়া হবে আপনাকে জিজ্ঞেস করেন চেষ্টা করেন জি হ্যাঁ কোরআন এবং হাদিসের আলোকে জাদু চিকিৎসার বই আপনাদের কাছে আছে এটা ইন্টারনেটেও দেওয়া আছে তারপরে বলবেন যে জানে না যারা একাধিক বাড়ি আছে নিজের বাড়িতে গেলে সে মোকিম বছর চলবে না জি